আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন বি আজকে আমরা আরবি ব্যাকরণ ও আটটি আরবিগ শিখবো এবং সেটা অবশ্যই টিপিআই এর মাধ্যমে অর্থাৎ শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সবকিছুই একসাথে এই লেসেন শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন বিশটি শব্দ শিখবো যেটা কুরআনে প্রায় ছয় বার এসেছে এর আগে আমরা শিখেছি হুয়া, আনা, নাহনু। আজকে হু কা, আোম আন্ত্র এই শব্দগুলো প্রায় কুরআনে বার এসেছে অর্থাৎ বলতে গেলে প্রায় প্রতিটি এগুলো এসেছে যেহেতু এই ছয়টি শব্দ সাধারণত অন্য শব্দের সাথে যুক্ত অবস্থায় ব্যবহৃত হয়েছে তাই আমরা প্র্যাকটিস করার জন্য রব শব্দটি নিব তাহলে টিপি আই দিয়ে আমার সাথে বলার চেষ্টা করুন দেখি রব হু তার রব হু তাদের রব রব্বু তাদের রব রব্বু কা তোমার রব্বু কা তোমার রব রব্বু কুম তোমাদের তোমাদের রব রব্বী আমার রব রব্বি আমার রব রব্বু না আমাদের আমাদের রব এবার শুধু অর্থগুলো বলার চেষ্টা করুন দেখি এবং হাত দিয়ে ইশারাও করুন তার রব্বহু তাহ তাদের রব তোমার রব্বু কাুম তোমাদের রব। আমাদের রব এবার শুধু আরবিগুলো বলুন দেখি আমার সাথে রব্বহু রব্ব হুম রবহু রহু রব্বা রব্বকুম আবার বলুন দেখিহুকা চলুন স্পোকেন আরবি শেখি মান শব্দের অর্থ কে মান রব্বুকা মানে তোমার রবকে কে এর উত্তরে আপনি বলবেন রব্বি আল্লাহ সেভাবে মান রব্বুকুম ए उत्तरे खुबी चमत्कार आरोप देखी मान रब्बु का मान रब्बुम से भाव मान रब्बहू रब्बहू अल्लाह मान रब्बुम रब्लाह একটা ছোট গল্প বলি ডক্টর ফারুকের কাছে একবার এক ব্যক্তি এসে অভিযোগ করলো যে আরবি ভাষা খুবই কঠিন তখন তিনি সেই ব্যক্তিকে মাত্র দুই মিনিটে আটটি শব্দ শিখিয়ে দিলেন তিনি বললেন এই যে কিতাব মানে বই কলম মানে কলম বা পেন সা মানে ঘড়ি যাওয়াল মানে মোবাইল তো তখন তিনি বইটি নিলেন এবং বললেন কিতাবি আমার বই এটা বলে তিনি নিজের দিকে ঝুঁকে পড়লেন কিতা বুকা তোমার বই এটা বলে তিনি সামনের দিকে ঝুঁকে পড়লেন একই ভাবে কালামি আমার কলম কালা আমার ঘড়ি সা তুকা তোমার ঘড়ি জি আমার মোবাইল জওয়ালুকা তোমার মোবাইল তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ